নাকি আবে হায়াতের পানি খাই ফেলছে খাই পেলার কারণে খিজির আলিয়া সালাম জীবিত আছে আমরা ছোটবেলা যখন মাদ্রাসা পড়তাম আমাদের এক ওস্তাদ বলতো কয় কয়দিন আগে বয়ান করতেছে যে ফটিয়ার মুক্তি আজ রহমত দিত আর এক পা আফ্রিকার জঙ্গলে দিত কে দেখছে খাদেমে দেখছে খাদেম ফিজে ফিসে চলি গেছে পরে খাদেমের বাধা দিছে কয়ে তুমি আসতে পারবে না এটা আফ্রিকার জঙ্গল এখানে কুতুবের মিটিং চলবো কুতুবদের মিটিং হয় আফ্রিকার জঙ্গল আচ্ছা নবিস মক্কা থেকে মোদিনে হিজরত করতে কদিন লাগছে এক এক দেন নাই আল্লাহ নবীর এত কষ্ট দিলেন আর আজক সাহেব রহমতুল্লাহ এর জন্য এত সোজা করে দিলেন নবিরে এতদিন কষ্ট দেওয়ার দরকার ওই পাহাড়ের মধ্যে লুকানোর দরকার কি ছিল যে কাবেরারা যে ধরি ফেলতেছে সাওর পাহাড়ে এত কষ্ট করার দরকার কি মক্কা থেকে মোদিনা এক বদরের যুদ্ধে আসতে সাত আট দিন সময় লাগছে সে মোদিনা থেকে বদরে আসতে এক পা মদিনা এক পা বদরে দেন নাই তাহলে এখনকার আমাদের বাংলাদেশের লীরা নাকি এক পা বাংলাদেশে দে আর একবার কোথায় আছে আফ্রিকা জঙ্গলে আবার চলেও আসে সাথে সাথে মিটিং শেষে আবার কেউ আমাদের দেশের অনেক মানুষ বিশ্বাস করে কোরআনে কারিমে সুর আল কাহাপের মধ্যে আল্লাহাক মুসা আলাইসালামের সাথে একজন আলমের সাক্ষাৎ হয়েছে এই ব্যাপারে আল্লাহাক কোরানে বর্ণনা করছেন কিন্তু আল্লাহ সুবাহ তার নাম বলেন নাই কিন্তু সহি হাদিসে তার নামটা আসছে খাজির যেটা আমাদের পরবর্তীতে রূপান্তর কিন্তু তিনি মারা গেছেন তিনি জীবিত নাই এই ব্যাপারে উনি মারা গেছেন আমরা কেমনে জানিলাম ইমাম আহমদ বিন হাম্বুল রহমতুল্লাকে জিজ্ঞাসা করা হলো যে আচ্ছা এই খাজির কি এখনো পৃথিবীতে জীবিত আছে জিজ্ঞাসা করা হয়েছে আচ্ছা খাজির কি জীবিত নাকি তো ইমাম বখারি রহমতুল বলছেন যে নবী শামের সহিদ যে আমার এই যুগে যত মানুষ পৃথিবীতে জীবিত আছে এরা আগামী একশো বছরের মধ্যে মরা যাবে খিজির যদি জীবিত মধ্যে মরে গেছে কারণ পৃথিবীতে যত মানুষ আছে সব একশো বছরের মধ্যে জীবিত এই ব্যাপারে কোন দলিল এবং ইমাম ইবন জাউজির আহমদুল্লাহ কোরআনকে আমার আয়াত দিয়ে দল দিচ্ছেন সুরালিয়া চৌত্রিশ নম্বর আয়াত আল্লাহ বলছেন আপনার আগে কোন মানুষকে আমি স্থায়িত্ব দিই নাই সর্বপ্রথম আপনি জীবিত থাকার কথা জমিনে আপনি যেখানে মারা যাবেন কে সে আবার জীবিত থাকবে তাহলে এই আয়াত স্পষ্ট করে দিছে যে সমস্ত মানুষ মরে গেছে নবীর আগে যত নবী এসছে তারা মারা গেছে তাহলে খিজিরও যত হুজুর আছে সবাই কিন্তু নদীর পারে নদীর কাছে এবং সবার একটা কমন কারামত যে ওই নদী বাঙ্গি হুজুরের মাদ্রাসা বাড়িঘর সব নিয়ে যেতে লাগছিল তাই একদিন হুজুর নাকি সিটি লিখে দিয়েছে খিজির আলিয়া সাল্লামের কাছে পরে কেউ সাহস করে না এক লোক সাহসী সাগরে নামছে না নামে ডুব দিছে নদীতে ডুব দিয়ে খিজিরের সাথে দেখা হয়ে গেছে হুজুরে সিটি পৌঁছাই দিছে পৌঁছায় দেওয়ার পরের দিন সরহেসে নাই এটা সব হুজুরের কারামত বাংলাদেশের খিজিরের কাছে সিটি পৌঁছাই দিছে হুজুরে হুজুরে সিটি পাই আর একবারে ভাঙ্গা বন্ধ করে ফালাই গেছে যে এখানে বিরাট আল্লাহর আছে দারের কাছে আর যাওয়া যাবে না ত এই খিজির নামক যেই ধারণাটা যে আকিদাটা এটা সম্পূর্ণ ভ্রান্ত আকিদা মিথ্যা কথা